من شرور أنفسنا ومن سيئات أعمارنا من يهدي الله فلا ضل له ومن يهديه فلا هادي له وأشهد أن إلا الله وعده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد ورسول اللهم صل على محمد وعلى آل محمد أنا صليت على محمد হি বহামি অনু kama হন কাল أما بعد فأقول بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت المهتقي الذين ينفقون في الزراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم রমজানের যে মে উদ্দেশ্য যেটা রকুলা আলমী মিজি বলেছেন যেন আমরা মুতাকি হয়ে যাই সেই জন্য রোজা আল হাকাল আমাদের উপর ফরস করেছিলেন তাকোয়ার প্র্যাকটিস চলছিল দীর্ঘ এক মাস তাকোয়া আসলে এটা কলবের সিফাত কলবের গুপলে করিম সাল আলী ওসাল্লাম দেখিয়েছেন আর তাকোয়া হা হুনা ইশারা করেছেন কলবের দিকে যে তাকোয়া এখানে তাঁকোয়া কোন লিবাসের নাম না বাকি লিবাসের মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রকাশ ঘটে তাকুয়ার কিন্তু এটাই তাকুয়া না দিল থেকে একজন মানুষ তৈরি না খালি আর বড় যুব্বা পড়লি তিনি মূর্তাকি না এটা মূর্তাকির একটা আলামত নমুনা যে তিনি তাকুয়া মোর তাঁকি হয়েছেন সেই জন্য লিবাস সুন্নতি লিবাস ধারণ করেছে। এটা তাকুয়ার নমুনা এটি তাকুয়া না আরবের মানুষরা একসময় মুশ্রিকরা পড়তো তাদের পোশাকই ছিলাম পড়েছেন সেই জন্য আমরা পরি অন্য কোন কারণ নাই এত লম্বা জুব্বা পরা। টুপি পড়ার আমরা সুরের সুন হিসাবে এটা হচ্ছে থাকবার মূল কথা যেটা অন্তরের বিষয় মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে রকম অ্যাবাদত আছে কলব একটা বিষয় এটাও অনেক অ্যবাদত আছে অনেক আমাল আছে এবং অনেক ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের আমালের যে কলমের আমালের গুরুত্বটা বেশি আমি যে হাদিস পড়েছি এই হাদিস রসুল সাল আলী ওসাল্লাম এটাই বলেছেন কলমের কিছু গুণ আছে আরবিতে ন্যাক চরিত্র চরিত্র বলতে আমরা একটা জিনিস বুঝি চরিত্র বললে আমরা একটা জিনিস বুঝি সেটা ভদ্রতার দিকেও যায় অনেক সময় অনেক সময় নির্দিষ্ট একটা গুণা থেকে যারা বাঁচে তাদেরকেও বলে মানুষ চরিত্রবান কিন্তু আরবিতে আফলাকের যে তর্জমা অনুবাদ আমরা চরিত্র দিয়ে করি ওই আফলাক কিন্তু ব্যাপক ওই আখলাক কিন্তু ওই নির্দিষ্ট কোন গুণের নাম না আফলাক এটা দুই ধরনের এক হচ্ছে আফলাকে হিদা ফাদিলা প্রশংসনীয় উত্তম চরিত্র আর এক হচ্ছে আফলাকে রেজিলা নিকৃষ্ট চরিত্র এই দুইটা চরিত্র দুই ধরনের চরিত্রই কলবের মধ্যে প্রত্যেকের সাথেই আছে চরিত্র গুলো ধারণ করা আর ওই পথ চরিত্র যেগুলো নির্দিষ্ট চরিত্র সেখান থেকে নিজেকে রক্ষা করা এটাই হচ্ছে তাপয়া এগুলো যে তাপয়া সে সম্পর্কে আমি যে আয়াত কেন তেলা করেছি সুর আর এই আয়াত ওর উপরে আর আমি মুদ পরিচয় দিয়েছেন তার পর তর্জমা আমরা করি শুধুমাত্র আল্লাহকে ভয় করা আল্লাহ সবসময় হাজির আমার সামনে রাখা এটা তো ঠিক আছে ওইটার কারণে তো আমি সৎ থাকবো ওইটার কারণেই তো আমি গুণ থেকে নিজেকে রক্ষা করব বাঁচাবো এটা তো ঠিক আছে কিন্তু ওই বিষয়গুলো কি যেগুলো আল্লাহর ভয় আমি করব। যেগুলো আল্লাহর ভয় আমি ছাড়ব ওই বিষয়গুলো হচ্ছে কলমের কিছু আমার এগুলো এত গুরুত্বপূর্ণ যে নামাজ যেমন ফরজ কলবের ওই গুণগুলোর মধ্যে একটি গুণ হচ্ছে বিনয় জায়গায় বিনয়ের জায়গায় নামাজের মতো বিনয় শুকুর কৃতজ্ঞতা প্রকাশ নামাজ যেমন রোজা যেমন ফরজ কৃতজ্ঞতা প্রকাশের জায়গায় কৃতজ্ঞতা প্রকাশ করাও ফরজ ধৈর্য ধারণ করা এটা এটা কলবের সিফত কলবের গুণ হজ যেমন ঠিকায়গুলো দিয়েই মানুষ নিজেকে প্রকৃত মুদ্রা তুলে এই কলবের গুণগুলোর মধ্যে অন্যতম গুণ হচ্ছে বিনয় যেটা বললাম অন্যতম গুণ হচ্ছে ইখলাস নিষ্ঠা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বাদত করা এই কলমের গুণগুলোর মধ্যে একটা গুণ হচ্ছে শুকুর কৃতজ্ঞতা প্রকাশ করা সবার ধৈর্য ধারণ করা এগুলো কলবের গুণ ভালো গুণ ইনসান মানুষ দুইটা অংশ নিয়ে মানুষের এই জীবন এক হচ্ছে মানুষের শরীর বা যে কম্বগুলো আরেক হচ্ছে মানুষের রোগ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে আমলগুলো যেমন আছে নামাজ অঙ্গ আমল রোজা শরীরের আমল জাতের আমল হজ মাল এবং শরীরের আমল এইরকমভাবে রো হের প্রত্যেকের রোহের কিছু আমল আছে মানুষ যখন মৃত্যুবরণ করে টুখিয়াল করে মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মৃত্যুর কারণে তার চোখ দুইটা যেমন ছিল দুইটেই থাকে এমন না মৃত্যুর সাথে সাথে চোখগুলো চলে যায় উদাও হয়ে যায় হাত যেমন দুইটা ছিল দুইটাই থাকে পা যেমন দুইটা ছিল যা থাকে আগে থেকে মৃত্যুর পরে ওই দুইটাই থাকে সব ঠিকঠাক আছে কিন্তু সে কথা বলে না সে তাকায় না সে হাত দিয়ে ধরতে পারে না সব বেকার হয়ে যায় কেন যে তার আসল যে অংশ সেটা নেই রোগ নেই এই জন্য যদি ঠিক হয়ে যায় তার পুরা শরীর ঠিক আছে পুরা শরীর নষ্ট হয়ে কার এর মানে হচ্ছে নাদি রেখের ব্যাখ্যায় বলেছেন যে অনেক ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে ওই বাহ্যিক আমল সব বরবাদ হয়ে যায় ওই রুহানি আমল যদি বরবাদ হয়ে যায় ওই কলবের ঘুম যদি বরবাদ হয়ে যায় তার বাহ্যিক আমলও বরবাদ ওগুলোর কোনো লাভ নেই কাজ নেই এটা হচ্ছে আদিসের অর্থ তারপর রসুল পরিচয় করাই দিস যে ওই গোষ্ঠীর টুকরাটা কোনটা আর ওই কাল ওই গোষ্ঠীর টুকরা হচ্ছে কলম দুনিয়া ঘুরে ঘুরে যা দেখেছেন তা লিখেছেন একজন মুসলিম পর্যটক হিসেবে তাদের লেখাগুলো আমরা পড়ি এই জন্যে বিশ্লেষক জ্ঞানী মানুষ মানুষ তার লেখার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় থাকবে এই সফরের মধ্যে তিনি যা শিখেছেন তো বাংলাদেশ সফর সম্পর্কে তিনি লিখেছেন এক জায়গা যে বাংলাদেশে এসে আমার একটা অনুভূতি নতুন করে আসছে সেটা হচ্ছে যে বিনয় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের গুণ বাংলাদেশের মানুষ বিনয় প্রকাশ করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খবর দিয়ে না এটা খুব স্পষ্ট কথা আমরা কারোর সামনে বিনয় প্রকাশ করি করজোরে হাত নেড়ে চেড়ে বোক হয়ে মাথাটা নিচু করে আরে ভাই এটা তো অঙ্গ প্রত্যঙ্গের কলবের গুণ মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ নিজেকে ভাবা জানি কিছুই না অঙ্গ দিয়ে প্রকাশের জিনিস নাই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন এমন করলেন আর ভিতরে ভিতরে বললেন মানুষ আমাকে কত বিনয় ভাবতেছে আসলে আপনি এই জায়গায় গুণ তো আমরা আমাদের সমাজ আমাদের মধ্যে এই প্রবণতা খুব বেশি অন্তরের দিক থেকে বিনয়ী না অন্তরের দিক থেকে বিনয়ী হচ্ছে একটা মানুষ নিজেকে একদম নিকৃষ্ট ভাবা যে আমি কিছুই না আমি কিছুই না অনেক মানুষকে আমরা দেখেছি বা দেখে থাকি বক্তিতা উঠলে খুব বলতে থাকে ভাই আমি গুনহগার আমি গুণাহার কিছুই জানি না আমার মনে আছে স্পষ্ট আমাদের গ্রামের এক মাহফিলে এইরকম এক বক্তা উঠে বলতেছিলেন যে ভাই আমি গুণাহার আমি কিছুই জানি না আপনারা যেন কিছু বলতে পারে আব্বা মাহফিলেন আপনারা অকৃত্রিম এই সমস্ত কৃত্রিমতা তার পছন্দ ছিল না যা বলতেন সরাসরি বলেন সাথে সাথে অফ করা হয়েছে যে ভাই আপনি কিচ্ছু জানা না থাকলে আপনার আপনি জাহে বলে খামাকাই মানুষগুলো একটা গোমরা করেন না আমরা এখানে আনছি এখানে আরেমরা কথা বলবে আপনি জাহে বলে বসে যান দরকার নেই আপনার কথা বলা কারণ আপনি জাহেল মানুষ আপনি কি বলবেন ওই ওই মানুষগুলাও জাহেল তো দুই জাহেলকে একসাথে করা আমাদের উদ্দেশ্য না আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আহলেমরা জাহেলদের শেখাবেন আপনি সরজান না মায়ের এটা তো উনি অকৃত্রিম ভাবে করছেন এটা হাকিমদানিব্লা আলের কথা যে মানুষ যখন ওই রকম মাহফিলে ওঠে বা মজমায় বসে বলে যে ভাই আমি যাহের আমি কিছু জানি না আমি এই এইরকম যখন বলে তো বলে তাকে পরীক্ষা করো আসলে সেটা অন্তর থেকে বলল না মানুষের কাছে বিনয়ী সাজার জন্য বল পরীক্ষাটা কি বলে পরীক্ষা হচ্ছে কেউ বলে ফেলবে যা আসলেই আপনি গুণাহার আসলেই আপনি যাহের যদি এটা বলার পর তার মধ্যে কোনো পরিবর্তন আসে তাহলে বুঝতে হবে সে দিল থেকে কথা কথাটা বলেন এটাকে রাগ করে আমাকে জাহেল বললেন আমাকে আপনি অহংকারী বললেন আমি তো আসলে এরকম না জানি অনেক কিছু আলহামদুলিল্লাহ এটা তো এমনি বললাম তো বলি না আসলে এটা তার রিয়া এই যে এখানে এসে দুইটা অপরাধ করছে এক অপরাধ হচ্ছে যে হিজে জাহেল না মানুষের কাছে মিথ্যা বলতেছে আরেক হচ্ছে বিনয় প্রকাশ করতেছে বিনয় না বিনয় প্রকাশ করতেছে তা অহংকারও কাজ করতেছে বিনয়ী না এটা দেখানো এই রিয়াও কাজ করতেছে দুইটা সে করতেছে এটা কেন এটা এর জন্য যে আমরা ভাবি ওই মুখে মুখে বিনয় বললে বুঝি বিনয়ী হওয়া না বিনয় এটা কলে বেশি ফল প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রবণতা আসা দরকার যে আমি একজন নাপাক নাপাক ফুটা থেকে আমার তৈরি না ফুটা থেকে আমার তৈরি আমার কি হাকি করে আমার পেটের মধ্যে কিছু না পাক নিয়ে আমার অনেক বদগুণ আছে যেগুলো আল্লাহ প্রকাশ করলে মানুষ আমাকে ঝাড়ুবিটা করতো আমরা জানি নিজের সম্পর্কে আল্লাহ তাহলে আমার পেটের মধ্যে ছোট্ট একটা ফুঁটা করে দিলে ওখান থেকে যদি গন্ধ বের হতো নিল্লা আল্লাহ তালা হরত করেছেন কতটা উনি আমি সবাই জানি সবার ভেতরে কি আছে পাশাপাশি বসে আছি অথচ বাথরুমের কাছে কেউ বসতে চায় না ওইটাও দরজা লাগানো বন্ধ তারপরেও ওখানে কেউ বসতে চায় না অথচ প্রত্যেকেই তো ভাতরুম নিয়ে বসে আছে। আল্লাহ তারা কত সুন্দর আমাকে ঢেকে রেখেছে রেখেছেন আমাকে হেফাজত করেছে কিন্তু আমার মধ্যে তো অনুভূতিটা আসা দরকার যদি আমার এই না পাকিরে একটু গঙ্গ প্রকাশ করে যে তো আমার কাছে কেউই আসতো না এত নির্দিষ্ট আমি না থেকে আমার সৃষ্টি নাপাক পাক নিয়ে ঘুরি আমার রুখ চলে গেলে মৃত্যু হয়ে গেলে আমি তো পোকামাকড়ের খার্য পরিণত হবো আমার কি আত্ম কেউ মোহাম্মদ থানব রহমতুল্লাহ বলেছেন কেউ জিজ্ঞেস করেছেন এক বুজুর্গের কথা বলেছেন তাকে জিজ্ঞেস করেছেন আপনি ভালো না ওই কুকুরটা ভালো তিরস্কার করেছেন বিদ্রোপ করে কথাটা বলেছেন বুজুর্গ উত্তর দিয়েছেন ভাই এখন পর্যন্ত আমাকে নিজেকে ভালো মনে হয় যেহেতু আমি মানুষ ইমান ওয়লা কিন্তু যদি আমি এই ইমানসহ কবরে না যেতে পারি তাহলে জেনে রাখো আমার যে কুকুরটাই উৎকৃষ্ট আমি হৃকৃষ্ট কেন যে হাসুরের মাঠে এই কুকুরের তো কোন হিসাব হবে বলবে এই কুকুর যদি নিয়ে ওই কুকুর যার উপর জুলুম করেছে ওই মজলুম কুকুর থেকে যার কুকুর থেকে বদলা নিয়ে নি বদলা নেওয়ার পর আল্লাহ তালা বলবেন কুড়ি তোরা শেষ তোমার হিসাব শেষ তুমি এখন মাটি হয়ে যাও এইরকম ভাবে जंतु केल्ला प्रत्येक मानुषे धारणा रखा दरकारा रखा दरकार कबरे ना आने मतृष्ट जीवर मत नृष्ट जंतु गोटा दुनिया क्यों तो এটা হচ্ছে বিনয় বিনয় অঙ্গ প্রত্যঙ্গ এরকম নোড়াচড়া করা অনন্ত জানু হওয়া এটার নাম বিনয় এটা বিনয়ের ভাব প্রকাশ প্রকৃত বিনয় হচ্ছে পলবের এই এইরকম ভাবে ধৈর্য ধারণ করা এটা একটা পলবের সুন্দর গুণ আমাদের মধ্যে আমরা ধৈর্য ধারণ করি হাদিসের যে বক্তব্য ধৈর্যের যে মাত্রা ধৈর্যের যে সময় ওইটা অতিক্রম করার পর ধৈর্য একজন আমাকে চরম ভাবে আঘাত করো আমাকে গাড়ি দিল যাই ইচ্ছে তাই করল আমিও প্রতিশোধ নিলাম যখন হেরে গেলাম হেরে যাওয়ার পর ঘরে বললাম যে তোর বিচারের সব চেষ্টা আমি করার পর তারপর দায়িত্ব কাগে ছেড়ে দিয়েছি আল্লাহকে ছেড়ে দিয়েছি এটার নাম ধৈর্য না এটার নাম ধৈর্য না আর জালিমের বিচার তো আল্লাহ করবেন সেটা ভিন্ন জিনিস ধৈর্যের সবাব তুমি পাবা ধৈর্য রসুল বলেছে প্রথম প্রথমবার আগাম খাওয়ার সাথে সাথে যদি নিজেকে কেউ কন্ট্রোল করে ওইটার নাম হচ্ছে আপনজন মারা গেছে কান্নাকাটি করে দুই তিন দিন ধরে কান্নাকাটি করলাম তারপর তুমি আর যা যা বিনিময় আমাকে দিয়ে দেব আমি যে স্পষ্ট না এটার নাম ধৈর্য না ধৈর্যের সময় শেষ এক ধৈর্য হচ্ছে যখনই আমি মুসিবতে পড়েছি যখনই মুসিবতে পড়েছি সেটা কোনো ধরনের মুসিবত হোক আমার জন্য সুসংবাদ আছে যে আমি যদি এখন ধৈর্য ধরি ধৈর্য মানি আমি যদি বলি এটা আল্লাহ আমার সব কিছু আল্লাহর কাছে সুপার এটার মালিক আল্লাহ আমি তো ব্যবহারকারী আমি তো আমার রক্ষা করছি আল্লাহ তালা তার আমারত নিয়ে দিস এই মাল আমার না আল্লাহ তালা আমাকে আমানত দিস ব্যবহার করতে দিস তিনি নিয়ে দিস এই সন্তান আমার না আল্লাহর বান্দা আল্লাহ তার কান্দাকে নিয়ে দিস দুই তালা বিল্ডিং একজন মাটির উপরে একজন মাটির নিচে একজন এটা তো মালিকের ফেসলা আমার তো মন খারাপ করার কিছু না সাথে সাথে যদি এরকম বলি এটাই হচ্ছে উদ্দেশ্য ওই যে আমরা যখন বলি ইন্না এটাই উদ্দেশ্য মাধ্যমে জানায় অবশ্যই যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি জান্ন সুসংবাদ দিয়েছেন এটা এক গুণ ফলবের গুণ এই গুণ হাসিল না হইলে অনেক ন্যামত থেকে আমরা বঞ্চিত হব পেরি বাড়বে পেরেশানি বাড়বে শুকু বাড়বে এরপর শুকুর এটাও এক ভালো গুণ এই ভালো গুণ আমাদের অনেকের মধ্যেই নাই আল্লাহ শুক্রিয়া তো আদায় করি না বান্দার সুপ্রিয় আদায় করি না শুকুর এপাদত করার পরেও সুপ্রিয়া আদায় করতে হয় এবাদত করার পরেও সুপ্রিয়া আদায় করতে হয় নেয়ামত ভোগ করার পরেও সুপ্রিয় আদায় করতে হয় আমরা কোনোটাই বলি নিয়াম করে যাচ্ছি সবাই আলহামদুলিল্লা সুক্রিয়া আদায় মানুষের সুক্রিয়া আদায় করি অনেকে অনুগ্রহ করেন সুক্রিয়া আদায় করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাসাল্লা জবানের সুক্রিয়া আদায় করলাম ভালো দিল থেকে কৃতজ্ঞ না আমরা দিল থেকে আরো চাই আরো চাই যে আরো দিল ভালো হইত অথবা তার বিরুদ্ধে আমার অবস্থান থাকে এটা কৃতজ্ঞতা না মুখে যেটা বলেছি এটা হয়েছে মুনাফতি হয়েছে আমার দিল জিনিস না এটা মুখে প্রকাশ করার জিনিস তার বিরুদ্ধে আমার অবস্থান থাকে মুখে মুখে বলি ধন্যবাদ এর উদ্দেশ্য হচ্ছে দেন এই ধন্যবাদের মাকসাদ কৃতজ্ঞতা প্রকাশ নয় এই ধন্যবাদের মাকসাদ হচ্ছে আমাকে আরো দেন আরো দেন আমি কিন্তু আপনার অনুসারী আপনার পছন্দ করি আপনি দিয়েছেন ধন্যবাদ জানালাম এই জন্যে আমাদের বড়রা আমাদেরকে বলেন যে ধন্যবাদ এ এইগুলো না বলে তার জন্যে দোয়া করা জাজাকাল্লাহাক আল্লাহ তারা আপনাকে উত্তম বিনিময় দান করেন তাইলে আমি তার বিনিময়ে কিছু দিতে পারলাম আর না পারলাম আমার রবের কাছে আমি দায়িত্ব দিয়ে দিলাম ওটা উত্তম বিনিময় আল্লাহ দান করতে পারে মা বাবার ব্যাপারে মা বাবার ব্যাপারে আমরা একটু ঠেয়ার করলে দেখি ইসার মধ্যে মা বাবা সম্পর্কে বলেছেন যখন কেউ একজন অথবা উপনীত হবে ফলে তখন লেহুমা তাদের সামনে বিরক্তিকর কোন শব্দ প্রকাশ করা যাবে না হুকুম বিনয়ের কথা তাদের সামনে মেরে দেওয়ার মতো হয়ে কথা বলো তারপর এত কিছুর পর এত কিছুর পর আল্লাহ তালা বলতেছেন হক আদায় হবে না হক আদায় হবে না তারপর বলে হক আদায় করার সাধ্য সামর্থ্য শক্তি ক্ষমতা কিছুই তোমার নাই মা বাবার আন্তরিকতা ছোটবেলায় থেকে যেভাবে তোমাকে লালন পালন করেছেন এগুলোর বিনিময় দেওয়া দুনিয়ার পুরো মানুষের পক্ষে সম্ভব সেই জন্য রবীন্দন বলেন করা সম্ভব না আমি এই দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম আপনি তাদের উপর দয়া করুন যেভাবে তারা ছোটবেলায় আমাকে দয়া করে মায়া করে লালন পালন করেছে এই হচ্ছে অর্থ তো এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ এটা আমি আমার মুখে বলি কাজে দেখাই তার বিনিময় বদলা যাই রে অনেক ক্ষেত্রে হয়তো বিনিময় বদলা হবে না সেই জন্য এর দায়িত্ব আল্লাহকে ছেড়ে দেওয়া এটা কৃতজ্ঞতা সবচেয়ে চমৎকার শব্দ আল্লাহ তাহলে পর্যত্তম বিনিময় দান করে এই ভালো গুণগুলোর মধ্যে একটা গুণ হচ্ছে এখলাস পলবের গুণ এখলাস এখলাস হচ্ছে খারেজ করা খারেজ করা খাঁটি করা শাব্দিক অর্থ হচ্ছে খাঁটি করা খাঁটি করা মানে আমুলকে খাঁটি করা আমুল খাঁটি করার অর্থ হচ্ছে আমার সমস্ত আমলকে আমি ঘুষি করার জন্য করা এটা হচ্ছে আমল খাঁটি করার অর্থ আমাদের আমলের অধিকাংশ আমার নিজের কথাই বলি যেটা দেখি অন্যদের অবস্থাও এরকম মনে হয় মাঝে মধ্যে মানুষ নিজের উপরে অন্যকে মাপে সেই হিসাবে বলি নাও হতে পারে ভুল ধারণাও হতে পারে পোস্ট হয়তো কারো অনলাইনে একজন বলতেছেন আলহামদুলিল্লাহ সাউলের ছয় রোজা শেষ করলাম আজকে ইফতারের সময় দোয়া করলাম ও আল্লাহ তুমি যে ও আদা করেছ মাধ্যমে যে সাউরের ছয় রোজা রাখলে ছর রোজা রাখার সবাব আল্লাহ আলিয়ার একটা কথা আগেও আপনাদেরকে শুনাইছি এক ব্যক্তি বারবার হজ করেন আমাদের নিশ্চয়ই প্রবণতা আছে মাসা আল্লাহ আমার মাত্র সার এক শিক্ষক এক জায়গায় গেছেন চাঁদা আনতে রশিদ বইয়ের মধ্যে আল্লাহ একবার খুব রাগ হয়ে গেছেন তিন চারবার হস করছি আল্লাহেন আশ্চর্য কথা আল্লাহ জানেনি না তার ধারণা হাজি আমাকে হাজি লেখা হবে মানুষ জানুক আমি কয়েকবার হস করছি শেষ হজর মুস্তি একটা ঘটনাও সুন্দর বলেছেন যে এক ব্যক্তি মেহমান আসছে ঘরে তো ঘরওয়ালাদেরকে বলতেছেন যে আমার পাঁচ নম্বর হজের যা দাও তাকে নামাজ আমল বরবাদ করে ফেলছে ওইটাই রসুল বলেছে যে দিলের অন্তরের এটা এমন এক পুষ্টের টুকরা এটা যদি নষ্ট হয়ে যায় বাহ্যিক আমল নষ্ট করার জন্য যথেষ্ট এই যে দেখেন অন্তরের আমলে অন্তরের আমল মাওলা আমাকে দেখলো কিনা এটাই তো রমজান রোজা আমাদেরকে এই তালিমি দিয়েছে রোজা আমরা গোপনে ভাঙতে পারতাম কেন ভাঙি নাই অন্ধকার ঘরে একা এক ঘরে পানি খেতে পারতাম কেন খাই নাই যে আমার আব্বাহাকে দেখতেছে রোজা তো আমাকে এই শিক্ষা দিয়েছিল এটাই তো প্রকৃত এখলাস ওই না করে এখ্লাস ধরে নিয়েছি আমার পোশাকের নাম ইখলাস ধরে নিয়েছি ওই পাগড়ির নাম ইখলাস ধরে নিয়েছি মানুষকে জানানোর দরকার আমি আজকে তাহারুত পড়েছি একজনে এসে বলতেছে আমাকে বলতেছে রুজোর বোয়া করে রুজোর আল্লাহ জনের ইস্তেফা মাদ দান করে কেন ভাই বলে মনের মধ্যে একটু দুর্বলতা চলে আসে কেন ভাই বলে তার যুগ পড়তে পড়তে পাগুলো ব্যথা হয়ে যায় মাঝে মধ্যে মনে হয় ছেড়ে দেয় তার যুদ্ধ আল্লাহ কত বড় আল্লাহ ঠিক না হয়েছেন আমার কাছে এসব তো আচার বললাম যে ভাই আমলগুলো গুলো এভাবে বরবাদ করেন না আপনার পা না কি ফুললো এটা অন্যকে দেখানোর দরকার নাই এটা আল্লাহর কাছে বললো আল্লাহ আপনাকে আপনি আমার কাছে আপনার আমল গুলো কেন প্রকাশ করতেছেন আমল প্রকাশ তো করতেছেন না আমুল বরবাদ করতেছেন ও ভাই সমস্ত আমল হবে কারে আহ্বাকে খুশি করার জন্যে এইরকম ভাবে কলমের কিছু বদ গুণ আছে কলমের বদ গুণে অন্যতম হচ্ছে একটা প্রবাদ আছে আরোহণকারী ব্যক্তির মতো মোদাক অহংকারী ব্যক্তি পাড়ে আরোহনকারী ব্যক্তির মতো মানে কি মানে হচ্ছে একজন মানুষ পাহাড়ের উপরে চূড়ায় যখন থাকে তখন কিন্তু নিজের দিকে তাকালে সে সবাইকে দেখে ছোট ছোট। আর নিচের সমস্ত মানুষ তাকে দেখে ছোট ছোটো একজন অহংকারী নাক মানুষ যখন উপর থেকে নিজেকে উপরে ভাববে তখন সে সবাইকে ছোট মনে করবে নিজেকে বড় মনে করবে কিন্তু বাস্তবতা হচ্ছে তখন সবাই কিন্তু তাকে ছোট মনে করতেছে এটা আমরা বুঝি না আমরা মনে করি যে নিজেকে বড় ভাবলে ভাব নিই বুঝি মানুষের কাছে বড় হওয়া যায় না বিনয়ী হইলেই আল্লাহ তারা তার মর্তবা বড় করে আল্লাহ হবে আল্লাহ তারা তার মর্যাদা করবে এটার নাম তো মর্যাদা বৃদ্ধি না আপনার অনুপস্থিতি আপনার জন্য যার দিল কাঁদে তিনি আপনাকে ভালোবাসেন এটা তো মর্যাদার লক্ষণ সামনে আইসা হুজুর হুজুর বলা এটা মর্যাদার লক্ষণ না প্যারে হাজির এই গুণ এই বদগুণ অন্তর থেকে সরাইতে হবে আল্লাহ দরকার এই বদগুণ প্রত্যেকটা জিনিসের স্পেশালিস্ট থাকে আমার শারীরিক সমস্যা হলে আমি ডাক্তারের কাছে যাই আমার রোহের চিকিৎসার জন্যে আমি দুনিয়ার যে ডাক্তার কাছে তার কাছে গেলে হবে না শারীরিক ডাক্তারের কাছে গেলে হবে না আমাকে রুহানি ডাক্তারের কাছে যেতে হবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসার জন্য আমি ডাক্তারের কাছে যাবো রসুল সাল আলী ওয়াসাল্লাম বলতেছেন আমার কলম কখনো কখনো অসুস্থ হয় এই অসুস্থতার জন্য আমি ডাক্তারের কাছে যাবো না আমাদের ক্ষেত্রে দুই রকম হয়ে গেছে এক হচ্ছে যেটাকে পীর নামে বলি ওই শব্দটাই আমি বলতে চাই না কারণ এটা এত এখন বাণিজ্যিক শব্দ হয়ে গেছে হচ্ছে যে এই শব্দটা বলতে আমাদের ইতস্ত লাগে এই আল্লাহ পীরদের কাজ হচ্ছে মানুষের ওই আত্মা সংশোধনে করা আমি আমার একজন বুঝুর নির্ধারণ করব নির্দিষ্ট কারণ কাছে যা বড় পীর সাহেব অমুক বড় পীর সাহেবের ছেলে তার এত লক্ষ লক্ষ মরিত বড় আল্লাহ হওয়ালা না হইলে লক্ষ মরিদ হয় নাকি এটা কোনো আল্লাহ হওয়ালা হওয়ার লক্ষণ না দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পুরীদ হচ্ছে শয়তান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পুরীদ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলীসারীদের চেয়েও বেশি অনুসারী কার শৈতানের এর মানে কি শয়তান বড় বীর আঘাত করতেছেন প্রকাশ্য কুণা এসে লিপ্ত কবিরা কুণা এসে লিপ্ত তার নিজের অন্তর শুদ্ধ না অথচ আপনি তার কাছে আপনার অন্তর পরিশুদ্ধ করার জন্য। নিজেকে হাওলা করলেন সতর্ক করার জন্য সেই জন্য বলতেছি বর্তমান সবচেয়ে বড় লম্প দার্জাল আমার কাছে মনে হয় ওই যে আমাদের কাছে কয়েকদিন আগে ভিডিও ছেড়েছে পছন্দ হয়ে যায় আমার যদি দেশের শাসন ব্যবস্থা ইসলামী থাকতো তাকে কত করা ফরজ হয়ে যেত কিন্তু আমরা পারছি না এদেশে নিয়ে শাসন ব্যবস্থা তো ইসলামী নয় কোরআনের শাসন ব্যবস্থা নয় তারপরেও আমি শাসক শ্রেণীকে বল আপনারা চান তো মন্ত্রণালয় কেন করেছেন পুলিশ বিভাগ কেন করেছেন আইন মন্ত্রণালয় কেন করেছেন দেশের আইন শৃঙ্খলা সব শান্তি বজায় রাখার জন্যই তো এই সমস্ত আনতে পারে না অথচ আল্লাহ বলতে এক দ্বারা কিচ্ছুই হবে না কারণ এটা কালাম আল্লাহ থেকে আসা জিনিস কাগজে লেখা কোথাকার কোরআনকে বাঁচাতে পারে নাই যদি ইমান নিয়ে এসে মনে থাকে আমরা জানি না কারণ তার আগের জীবন ইমান বলা জীবন ছিল না সংবিধান ইমান বলা সংবিধান নয় কুফুরি সংবিধান এটা আমরা জানি কিন্তু শেষ মুহূর্তে যদি সে তাকিস্ত্ব নয় শাহাদ মৃত্যু এটা একজন মুসলমানের সবচেয়ে বড় চাওয়া পাওয়া সেটাই সে পেয়েছে রসুল্লাহ আলী সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল শাহাদ মৃত্যু রসুল দোয়া করতে আল্লাহর কাছে শাহাদতের কারণ আল্লাহ তালা এখানে দুইটা জিনিস বুঝতে হবে রসুল যেমন শাহাদতের মৃত্যু চেয়েছেন ঠিক কাফের রসুলকে শহীদ করতে চেয়েছে। আল্লাহ তালা কাফেরদের আকাঙ্ক্ষা পুরা করেন নাই কিন্তু তার হাবিবের আকাঙ্ক্ষাও আল্লাহ তালা ফিরাই দেন নাই মানুষ নিজে কষ্ট পাওয়ার চেয়ে তার আপন তার করিজান টুকরারা যদি কষ্ট পায় সেটা বেশি কষ্ট লাগে আল্লাহ তালা তার রসুলকে শহীদ করেন নাই কিন্তু তার করিজান টুকরা হাজরত হুসাইন রি আল্লাহ তালা জন্য শাহাদতকে কবল করেছেন এতে রসুল আর বেশি কষ্ট পেয়েছেন শাহাদতের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা অন্যভাবে মিটিয়েছেন এটা একজন মুসলমানের জন্য চরম পাওয়া এটা কোরআন তো তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে একজন মানুষ শহীদ হলে সরাসরি সে জাননাতে চলে যাবে আলহামদুলিল্লাহ কোরআন এদেরকে মৃত্যু মারা যাবে না তারা জীবিত আল্লাহ তারা জীবন রেখেছেন তাদের হল জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে তারা ঘুরতেছে আর আফসোস করতেছে হ্যা দুনিয়ায় আমার ভাইরা যদি আমাদের এই ন্যামন্ত্রের খবর জানতো আ তারাও এই শাহরতের মর্যাদায় ধন্য হতো এই আফসোস করতেছে আর জান্নাত ঘুরতেছে बच गुण पवित्रा जरूरी गुरुत्वपूर्ण अंश त मानी जैसे आत्म पवित्र तारे सपर्द करब एटाना আমি সুপর্দ করব নিজের অপবিত্রতা দূর করার জন্যই পবিত্র পানির হাওয়ালা করব আমি নিজেকে আমাকে উঁজু করতে হলে পবিত্র পানির সার জড়িত হবে আমাকে গোসল করতে হলে পবিত্র পানির গোসল করতে নিতে হবে আর সড়িত হবে আমি যদি না পাক দিয়ে উঁজু করি আমার নাপাকি দূর হবে না বরং আগে ছিল আমার ভিতরের নাপাক এখন বাহ্যিক নাপাকিও আমার শরীরে লেগে গেছে মানুষকে তারা যদি হেদায়ত কপালে না থাকে তাদেরকে যারা ধ্বংস করা আর যারা শাসকশ্রিবীর সাথে আছেন যারা ক্ষমতায় আছেন অথবা প্রশাসনে আছেন শান্তি শৃঙ্খলা নষ্ট হোক এটা আমরাও চাই না কিন্তু মানুষ ইমানদার ইমানদার প্রত্যেকটা মুহমিদের দিলের মধ্যে এই ইমানি জজপাত থাকাটাই স্বাভাবিক সে প্রতিরোধ প্রতিশোধ নিতে চাইবে অনেক মানুষ ধৈর্য ধরতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারে এলেম ওয়ালা যারা কিন্তু যারা এলে মালা না কিন্তু দিনদা তারা তো নানা সময় আমরা দেখি এই এইরকম অনেক অপকর্মের সাথে অন্যায়ের সাথে রাষ্ট্রদ্রোহিতা দেশের আুনের বিরুদ্ধে অবস্থা নিয়ে অনেক কিছু করে ফেলে এগুলো কেন করে এর প্রতিকার আপনাদের করা উচিত না হয় এই সমস্ত বিশৃঙ্খলা হতেই থাকবে الله تعالى اي شمازك اي شمازك اي شمازك مجدد رفقتك حفاظت قرم العبيد واصل دعوان الحمد لله بالعالمين وصل الله على سبيل